মালিক ইবনু হুয়াইরিশ রজাল্লাহ তালাহুর সূত্রে নবী সাল্লাহ আলিয় সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন সালাতের সময় হলে তোমাদের দুজনের একজন আজান দিবে এবং ইকামত বলবে অতপর তোমাদের মধ্যে যে বয়সে বড় সে ইমামত করবে